নবমণ্ডল ও বহুমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে রাজত্ব তাঁরই এবং প্রশংসা তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অতপর তোমাদের মধ্যে কেউ কাফির কেউ মুমিন। তোমরা যা করো আল্লাহ তা দেখেন তিনি নবমন্ডল ও বহুমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন অতপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি তারই কাছে প্রত্যাবর্তন নভমন্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে তিনি তা জানেন তিনি আরো জানেন তোমরা যা গোপনে করো এবং যা প্রকাশ্যে করো, আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে সম্মুখ জ্ঞাত। তোমাদের পূর্বে যারা কাফির ছিল তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌঁছেনি তারা তাদের কর্মের শাস্তি আসন করেছে এবং তাদের জন্য রয়েছে এটা কারণে যে তাদের তাদের কাছে প্রকাশ্য যন্ত্র আগমন করলে তারা বলতো মানুষ কি আমাদেরকে পথ প্রদর্শন করবে অতপর তারা কাফির হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল এতে আল্লাহর কিছু আসে যায় না আল্লাহ পরওয়াহীন প্রশংসার্য কাফিররা দাবি করে যে কখনো পুনরুক্ষিত হবে না বলুন অবশ্যই হবে আমার পালনকর্তার কসম তোমরা নিশ্চয়ই পুনরুখিত হবে অবহিত করা হবে যা করতে, এটা আল্লাহর পক্ষে সহজ অতএব তোমরা আল্লাহ তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো তোমরা যা করো সে বিষয় আল্লাহ সম্মুখ অবগত সেদিন অর্থাৎ সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন এদিন হার দিন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎ সম্পাদন করে আল্লাহ তার পাপ মোচন করবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন যার তলদেশে নির্ঝরিণীসমূহ প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল বসবাস করবে এটাই মহা সাফল্য আর যারা কাফির आयात समूह के मिथ्या जहान नाम अभिवासी अनंतकाल थे कतईना मंद प्रत्यवर्तन स्थल आल्ला निर्देश व्यती रेखे विपद आसे आल्लर प्रति विश्वास करतर के सत् पथ प्रदर्शन करें आल्ला सर्व विषय सम्यक तुम्हरा आल्लार आनुगत्य कर रसुलर आनुगत्य कर যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমার রসুলের দায়িত্ব কেবল খোলাখোলি পৌঁছিয়ে দেওয়া আল্লাহ তিনি ব্যথিত কোনুদ নেই অতএব মোমিনগণ আল্লাহর ভরসা করুক হে মোমিনগণ তোমাদের কোনো কোনো স্ত্রী ও সন্তান সন্ততি তোমাদের দুশমন। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো যদি মার্জনা করো উপেক্ষা করো এবং ক্ষমা করো তবে আল্লাহ ক্ষমাশীল করুণাময় তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল পরীক্ষা স্বরূপ আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো শুনো আনুগত্য করো এবং ব্যয় করো এটা তোমাদের জন্য কল্যাণ কর যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য তা দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ গুণগ্রাহী সহনশীল তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী পরাক্রান্ত প্রজ্ঞাময়